রমাদানিরিজেনা এই আলোচনা করা হবে রাজিম ইসমল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসালাম আজকের পর্বে আল্লাহ সুবহান নাম নিয়ে আমরা কথা বলবো সেই নামটি হচ্ছে তার এই নামকে ব্যবহার করেছেনুদ তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল যিনি ওয়াদুদ বা প্রেমময় যিনি ভালোবাসা দানকারী যিনি নিজে ভালোবাসার যোগ্য ভালোবাসার দাবিদার ভালোবাসার উৎস যিনি তার সমস্ত সৃষ্টিকে ভালোবাসা দান করে থাকেন এবং নিজেও সত্তাগতভাবে তিনি প্রেমময় তিনি মমতাময় তিনি প্রিয়ভাজন নিশ্চয়ই আমার রব তিনি রাহিম মেহেরবান অসীম দয়ালু এবং ওয়াদুদ বা প্রেমময় এবং ভালোবাসার পাত্র তিনি প্রিয়ভাজন সুতরাং আল ওয়াদুদ এই নামের অর্থ হচ্ছে যিনি মমতাময় যিনি প্রেমময় তিনি তার সৃষ্টিকে ভালোবাসেন এবং স্নেহ করেন তিনি নিজে মায়া মমতা এবং ভালোবাসার উৎসস্বরূপ আলাসোহান ভালোবাসা হচ্ছে সবচেয়ে উন্নত সর্বোচ্চ স্তরের সবচেয়ে গভীর এবং প্রগাঢ় ভালোবাসা এবং এটা চিরন্তন চিরস্থায়ী কখনো ফুরিয়ে যাওয়ার নয় তিনি অবিরাম তার সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করে যাচ্ছেন তিনি নিজে তার সৃষ্টিকে ভালোবাসেন এবং তার সৃষ্টিও তাকে ভালোবাসে কারণ তিনি একমাত্র ভালোবাসার যোগ্য এবং ভালোবাসার দাবিদার তিনি সমস্ত ভালোবাসার উৎস ওয়াদুদ এই নামটি এসেছে উধ বা ওয়াদ্দা থেকে ওয়াউ দাল এবং দাল। এই শব্দমূলের তিনটি অর্থ রয়েছে প্রথম অর্থ হচ্ছে ভালোবাসা দ্বিতীয় অর্থ হচ্ছে মমতাময় হওয়া এবং তৃতীয় অর্থ হচ্ছে ভালোবাসার কাতরতা অনুভব করা বিরোহ অনুভব করা অর্থাৎ যাকে ভালোবাসা হয় তার নৈকট্য কিংবা তার সাহচর্য পাওয়ার যে ইচ্ছা এটিও এই শব্দের অন্তর্ভুক্ত একটি অর্থ এই শব্দগুলিটি কোরআনের উনত্রিশটি স্থানে পাঁচটি বিভিন্ন রূপে এসেছে যেমন কোথাও এসেছে মাওয়াদদাতা বা ভালোবাসা এই অর্থে কোথাও এসেছে উদ্যান এভাবে। যারা আরবি ভাষার ভাষাবিদ তারা আলোচনা করে বলেছেন যে সাধারণভাবে আরবি ভাষাতে ভালোবাসা ব্যবহার করার জন্য যে শব্দটি ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে হুব হুব বা মুহাব্বা। উদ বা ওয়াদ্দা এই শব্দটি তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয়ে থাকে হুব বা মুহাব্বা এবং উদ বা ওয়াদ্দা এই শব্দগুলোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে সাধারণ অর্থে দুইটি শব্দের মাধ্যমেই ভালোবাসাকে বোঝানো হয়ে থাকে তবে হুব এবং উদ এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে প্রথমত হুব বা মহাব্বা এর মাধ্যমে যে কোনো ধরনের ভালোবাসাই বোঝানো যেতে পারে যেমন নারী পুরুষের ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কিংবা অন্যান্য সমস্ত ভালোবাসাই হচ্ছে হুব বা মুহাব্বা শব্দের মাধ্যমে প্রকাশিত হয় কিন্তু উদ এটি হচ্ছে একটি উন্নত পর্যায়ের ভালোবাসা একটি মহান এবং মহত ভালোবাসা সাধারণভাবে ভালবাসা হচ্ছে একটি অনুভূতি কিন্তু এটি বিভিন্ন কাদের সঙ্গেও সংশ্লিষ্ট সকল ভালোবাসাই একই রকমের নয় যেমন আমরা দেখি মানবিক ক্ষেত্রে যে ভালোবাসাগুলো আমরা দেখে থাকি যেমন নারী পুরুষ স্বামী স্ত্রী তাদের মধ্যে ভালোবাসা ধরন হচ্ছে একরকমের আবার পিতামাতা এবং সন্তান তাদের মধ্যে যে পারস্পরিক ভালোবাসা সেটা আরেক ধরনের ঠিক এভাবে বান্দা এবং তার রবের মধ্যে যে ভালোবাসা সেটি সম্পূর্ণ আরেকটি ভিন্ন এবং উন্নত ও মহৎ পর্যায়ের ভালোবাসা আল্লা সুহাত রব হিসাবে তার সৃষ্টির প্রতি যে ভালোবাসা পোষণ করেন লালন করেন সেটি হচ্ছে এই ধরনের উন্নত এবং মহত একটি ভালোবাসা এই ভালোবাসার মধ্যে যত্ন নেওয়ার বিষয় রয়েছে সৃষ্টির প্রতি মমতা এবং সেগুলোকে দেখাশোনা করা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে আরেকটি পার্থক্য হচ্ছে মহাব্বাহ এটি হচ্ছে শুধুমাত্র অন্তরের অনুভূতির সাথে সংশ্লিষ্ট সেই ভালোবাসা হচ্ছে অন্তরের আবেগ বা মানুষের ভেতরকার অনুভূতি আর উদ্ধ হচ্ছে এমন একটি ভালোবাসা যা খুবই প্রগাঢ় উন্নত এবং স্থায়ী এবং এই ভালোবাসার বহিপ্রকাশ ঘটে বিভিন্ন কাজ এবং আচরণের মাধ্যমে আলু বাদুদ তিনি তিনি প্রেমময় তিনি ভালোবাসা রাখেন ভালোবাসা প্রদান করেন তিনি ভালোবাসার উৎস এবং নিজেও সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য এবং দাবিদার আল্লাহামতআলা তার সৃষ্ট জগতের প্রতি তার সমস্ত সৃষ্টির প্রতি ভালোবাসা এবং মমতা প্রদর্শন করে যাচ্ছেন দিনে রাতে অবিরাম তিনি তাদের যত্ন নিচ্ছেন বিভিন্ন প্রয়োজন পূরণ করছেন তাদের সবকিছু তিনি দেখাশোনা করছেন তাদের এই ভালোবাসার মধ্যে মমতা যত্ন এবং সৃষ্টি জগতের কল্যাণকামী হওয়া তাদের হিতাকাঙ্ক্ষী এবং শুভাকাঙ্ক্ষী হওয়া এই অর্থগুলো হয়ে যায়। যিনি প্রেমময় এর আরেকটি অর্থ হচ্ছে তিনি নিজেও সবচেয়ে বেশি ভালোবাসার যোগ্য এবং দাবিদার সমস্ত সৃষ্টি আল্লাহামতাল্লাহকে ভালোবাসে যেমন আল্লাহামতআলা মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে কুরানে বলেছেন যারা ইমানদার তারা আল্লাহর প্রতি ভালোবাসাই অধিক পোষণ করে আল্লাহ সুবাহর ভালোবাসা এত উন্নত এত মহান এবং উচ্চ এই প্রসঙ্গে ইবনুল কাইম রহিমাউল্লাহ তিনি বলেছেন আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসেন এই বিষয়টি খুবই আশ্চর্যজনক কারণ তিনি মানুষের কিছু সাধারণ উদাহরণ এবং দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন সাধারণভাবে মানুষ যে সমস্ত বিষয়গুলোকে ভালোবাসে একে অপরের প্রতি কিংবা কোন বস্তুর প্রতি মানুষের যে ভালোবাসা কোন ভালোবাসাই নিখাদ বা নিঃস্বার্থ নয় প্রত্যেকটি ভালোবাসার পেছনে রয়েছে কিছু না কিছু উদ্দেশ্য কোন একটি বস্তু সেটি যদি আমাদের কাছে প্রিয় হয় তাহলে দেখা যায় যে সেই বস্তুর মাধ্যমে আমরা কোন না কোন উপকার পেতে আগ্রহী থাকি সে কারণে সেই বস্তুকে আমরা ভালোবাসি আবার কোন ব্যক্তিকে যদি আমরা ভালোবাসি তার সাথেও কোন না কোন ধরনের স্বার্থ সংশ্লিষ্ট থাকে কিন্তু আল্লা তিনি রব তিনি উচ্চ তিনি আল আলা আল জ্ঞানী তিনি আলসামাদ তিনি অমুখাপেক্ষী সৃষ্টির কাছে কোন কিছুর জন্যই আল্লা সুবাহাতলা মুখাপেক্ষী নন এরপরেও আল্লা সুবহামাতলা যখন তার সৃষ্টিকে ভালোবাসেন এ বিষয়টি সত্যি আশ্চর্যজনক এবং খুবই উন্নত এবং মহান একটি বৈশিষ্ট্যের পরিচয়ক তিনি সেই সুমহান বৈশিষ্টের অধিকারী তিনি আলোয়াদুদ তিনি প্রেমময় তিনি ভালোবাসার উৎস তিনি ভালোবাসা প্রদান করেন এবং নিজেও ভালোবাসার যোগ্য মানুষের ভালোবাসার বিপরীতে আল্লাহ ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা এবং সেটি হচ্ছে পবিত্র এবং খাঁটি ভালোবাসা মানুষ হিসেবে আমরা পরস্পর পরস্পরকে ভালোবাসি বন্ধু বন্ধুকে ভালোবাসি পিতামাতা সন্তানকে কিংবা সন্তান পিতামাতাকে এভাবে পারস্পরিক ভালোবাসা রয়েছে স্বামী মধ্যে ভালোবাসা রয়েছে ভাই বোন আত্মীয় স্বজন জ্ঞাতিগোষ্ঠী তাদের মধ্যেও ভালোবাসা রয়েছে অনেক সময় আমরা বলে থাকি যে পরিবারের এই ভালোবাসা এটি হচ্ছে সবচেয়ে উন্নত ভালোবাসা এবং এই ভালোবাসা এই বন্ধন কখনো ছিন্ন হওয়ার নয় এই ভালোবাসার মধ্যে যেন কোন স্বার্থ নেই কিন্তু বাস্তবে মানবিক সম্পর্কগুলো কোনটি স্বার্থ কিংবা পারস্পরিক উপকারিতা লাভ করা এর উর্ধে নয় যেমন আমরা যদি কুরআনের আয়াতের দিকে মনোনিবেশ করি তাহলে আমরা দেখতে পাই বিচার দিবসের সেই ভয়াবহতা যখন মানুষের সামনে উপস্থাপিত হবে তখন মানুষের পারস্পরিক এই ভালোবাসার বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে এবং শুধুমাত্র ছিন্ন হয়ে যাওয়া নয় বরং বিপদ থেকে বাঁচার জন্য মানুষ পরস্পর পরস্পরকে যাদেরকে সে সবচেয়ে বেশি ভালোবাসত সবকিছুর ঊর্ধ্বে মনে করত সবচেয়ে বেশি মূল্যায়ন করত তাদেরকেও মুক্তিপণ হিসেবে প্রদান করতে চাইবে সেই আগুন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু এরপরেও সেই ভয়ানক দিনে শুধুমাত্র তাদের সম্পর্কই টিকে থাকবে যারা পরস্পর পরস্পরকে একমাত্র আল্লাহ সুহানহার জন্যই ভালোবেসেছে সেই সম্পর্ক কখনো ছিন্ন হবে না সুরামা আরিজ সেখানে আল্লাহ সুহা বলেছেন يُبَصَّرُونَهُمْ يَا وَدُّ الْمُجْرِمُ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِئِذٍ بِبَنِيهِ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ সেদিন আসমান হবে গলিত তামার মতো পর্বত হবে ধুনিত রঙিন পশমের মতো সেই দিন বন্ধু বন্ধুর খবর নেবে না যদিও তারা দেখতে পাবে একজন ব্যক্তি হিসেবে দিতে চাইবে তার সন্তানকে তার স্ত্রীকে তার ভাইকে তার গ্যাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় প্রদান করত এমনকি পৃথিবীর সব কিছুকে সে মুক্তিপণ দিতে চাইবে এবং এগুলোর বিনিময়ে নিজেকে রক্ষা করতে চাইবে ইবনে তিনি আরেকটি দৃষ্টান্ত দিয়ে আলোচনা করে বলেছেন যে মানুষ দুনিয়াতে যে বিষয়গুলোকে ভালোবাসে কোন ব্যক্তি বা বস্তু যাদেরকে সে বেশি ভালোবাসে সেই বিষয়গুলো থেকেই সে সবচেয়ে বেশি দুঃখ পায় এবং কষ্ট পায় যাদেরকে সে বেশি ভালোবাসে দেখা যায় তারাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় কিংবা ভুল বুঝে অথচ বান্দা হিসেবে যদি আমরা আল্লাহ আল্লাহকে ভালোবাসি সেক্ষেত্রে এই বিষয়টি প্রযোজ্য হয় না আল্লাহ আল্লাহ কখনোই তার বান্দার ভালোবাসাকে অবমূল্যায়ন করেন না সাহাবাইকার ঘটনাগুলো থেকে এ প্রসঙ্গে অসাধারণ বিভিন্ন দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে বিলাল রাজিদুল্লাহ তার সেই ঘটনা যখন তিনি চরমভাবে নির্যাতিত হচ্ছিলেন উত্তপ্ত বালুর বুকে ভারী পাথরের নিচে পেপাসার্থ অবস্থায় তিনি ছিলেন এবং তাকে ক্রমাগত চাবুক করা হচ্ছিল তিনি ছিলেন ক্ষুধার্ত এবং শিকলে বন্দী সেই অবস্থাতেও সকল কষ্ট তুচ্ছ করে তার দেহ বা শুধুমাত্র একটি কথাই উচ্চারণ করে যাচ্ছিল এক তিনি একক তিনি আল্লাহ কাজেই আল্লাহ আল্লা সুহামাতার প্রতি ভালোবাসা এবং প্রেমের এক অসাধারণ দৃষ্টান্ত তিনি সেখানে স্থাপন করেছেন শুধু সেখানেই শেষ নয় এর পরবর্তী সময়েও আমরা দেখতে পাই যুগে যুগে বহু মানুষ আল্লা সুমাতের জন্য ভালোবাসা পোষণ করে আল্লাহর রাহে নিজেদের জীবনকে নিজেদের সম্পদকে সবকিছুকে উৎসর্গ করে দিয়েছেন মুসলাবিগমায় রানহ তার একটি ঘটনা থেকে আমরা দেখতে পাই যে মুসলাব তিনি ছিলেন মক্কার সবচেয়ে বিলাস বৈভবের মধ্যে বড় হওয়া আদরের সন্তান তার গায়ে থাকত উন্নত পোশাক এবং দামি সুগন্ধি কিন্তু ইসলাম গ্রহণের কারণে তিনি পরিবারের কাছ থেকে বয়কটের শিকার হলেন তারা তাকে বর্জন করলো। কাজেই তার জীবনে কষ্ট এবং দারিদ্র নেমে আসল এরকম একটি অবস্থায় রাসুল উল্লা সালাইস্লামের সামনে দিয়ে তিনি একবার অতিক্রম করে গেলেন এবং সেখানে আরও অনেক মুসলিমরা উপস্থিত ছিলেন তারা মুসাবের সেই পরিবর্তিত অবস্থা দেখে তার চেহারায় দারিদ্র এবং কষ্টের ছাপ সেটা দেখে যেন তাদের দৃষ্টি নত হয়ে গেল অথচ রাসুল উল্লাহ উল্লাম তিনি মুচকি হাসলেন এবং হেসে বললেন যে মক্কায় মুসাবের থেকে পিতামাতার বেশি আদরের কোন সন্তান ছিল না কিন্তু আল্লাহ এবং তার রাসুলের মহাব্বতে আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসার কারণে সবকিছুকে সে ত্যাগ করেছে নিজের প্রিয় জিনিস সেটাকে উৎসর্গ করা এবং কুরবান করা এর মধ্যে আছে ভালোবাসার শক্তি এর মধ্যে আছে আলাদুদ যিনি প্রেমময় তিনি ভালোবাসার উৎস যিনি ভালোবাসা দান করেন তিনি ভালোবাসার সবচেয়ে বড় দাবিদার সেই আলসুবাহ আল্লাহর ভালোবাসা রূপায়। উপায় যে সুরাবুরুতে আল্লাহ আল্লাহ তার আলাদুদ এই নামটিকে উল্লেখ করেছেন ওহু আল গাফুরীল তিনি প্রেমময়। সেই সুরার শুরুতে ঘটনা আলোসবাহ আলোচনা করেছেন তার বিস্তারিত আলুসুবাহর প্রতি ভালোবাসার দৃষ্টান্ত কেমন হতে পারে সেই ঘটনা স্মরণ করে আমরা দেখতে পাই যখন অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করা হয়েছিল এবং সেখানে মুমিনদেরকে হত্যা করা হচ্ছিল আগুনে পুড়িয়ে সেই অবস্থায় একজন মা। তার কোলের শিশুকে নিয়ে সে আগুনের দিকে অগ্রসর হচ্ছিলেন মা তার সন্তানের প্রতি শিশুর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করেন সেই শিশুর দিকে তাকিয়ে মা ঘরে গেলেন সেই অবস্থায় একটি কারামাত সংঘটিত হল আল্লাহাল্লাহ সেই কোলের শিশুর জবান খুলে দিলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে সেই শিশুটি তার মাকে বলল হে আমার মা আপনি সবর করুন আপনি ঘাবড়াবেন না ফা নাকি আলাল হক নিশ্চয়ই আপনি রয়েছেন হকের উপরে সত্যের উপরে কাজে যদিও বা সামনে দেখা যাচ্ছে কঠিন নির্যাতন আগুনের লেলিহান শিখা কষ্ট কিন্তু আল্লাহ সুবাহেই তার ভালোবাসার মাধ্যমে সেই আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিতে পারেন ইব্রাহিম আলাহিসাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল ঠিক এমনটাই ঘটেছিল বাইরে থেকে দেখতে সেটা ছিল একটি আগুনের কুণ্ডলি কিন্তু ভেতরে ছিল একটি জান্নাত একটি ফুলের বাগান এবং সেখানে আল্লাহ সুবাহ ইব্রাহিম আলাহাইসালামের জন্য সেই আগুনকে শীতল এবং আরামদায়ক করে দিয়েছিলেন একই বিষয়ে প্রযোজ্য দুনিয়ার ক্ষেত্রেও যদি আমরা আল্লা সুবাহতাল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে দুনিয়ার কষ্টকে আমাদের কে স্বীকার করে নিতে হবে বাইরের দিক থেকে সেটা কষ্ট কিন্তু ভেতরের দিকে রয়েছে আল ওয়াদুদ আল্লা সুহামতাল্লাহর ভালোবাসা এবং স্নেহ ও মমতা সুয়াইব আলাহিস্লাম তিনি বলেছিলেন তার জাতিকে ইন্না রব্বি রাহিম নিশ্চয়ই আমার রব তিনি মেহরবান অসীম দয়ালু এবং তিনি প্রেমময় তিনি মমতাময় কিভাবে আমরা আল্লা সাল্লা ভালোবাসা লাভ করতে পারি যিনি ভালোবাসার উৎস যিনি যে ব্যক্তি আমার কোনো ওলি বা আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি এরপর আল্লাহমতালা বলেছেন বান্দা আমার নৈকট্য লাভ করে আমি যা কিছু তার জন্য বাধ্যতামূলক করেছি বা ফরজ করে দিয়েছি সেগুলোর মাধ্যমে ফরজের মাধ্যমে যেভাবে বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে সেভাবে অন্য কিছুর মাধ্যমে সে নৈকট্য লাভ করতে পারে না এরপর সে নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হতে থাকে এমন কি একটি পর্যায়ে আল্লাহ বলছেন আমি সেই বন্দাকে ভালোবাসতে থাকি এবং যখন আমি তাকে ভালোবাসতে থাকি তখন আমি তার কান হয়ে যাই যার মাধ্যমে সে শ্রবণ করে আমি তার চোখ হয়ে যাই যার মাধ্যমে সে দেখে আমি তার হাত হয়ে যাই যার মাধ্যমে সে ধরে আমি তার পা হয়ে যাই যার মাধ্যমে সে চলাচল করে সে যদি কিছু চায় তাহলে অবশ্যই আমি তাকে সেটা প্রদান করি সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমি তাকে অবশ্যই আশ্রয় প্রদান করি এই হাদিসে এসেছে আলোসুবতাল নৈকট্য এবং ভালোবাসা পাওয়ার একটি উপায় হচ্ছে আনুগত্য প্রথমত ফরজ ইবাদতের মাধ্যমে যেভাবে আলসু ভাতার নৈকট্য লাভ করা যায় সেটা আর অন্য কোন কিছুর মাধ্যমে করা সম্ভব নয় কিন্তু এরপরেও নফলের মাধ্যমে বান্দা আলোসু মাহাতাল্লার প্রতি আরও নৈকট্য লাভ করতে থাকে এমনকি একটি পরে সে আলসুবাহ ভালোবাসা অর্জন করে ফেলে এবং এই হাদীদের আল্লাহ বলেছেন আমি তার হাত হয়ে যাই কান হয়ে যাই চোখ হয়ে যাই। এই বিষয়ে একটি সতর্কতা রয়েছে সেটি হচ্ছে যে এখানে কখনোই সত্তাগতভাবে বান্দার সঙ্গে আলসমাত মিশে জান্না না বা একত্রিত হয়ে যান না এই প্রসঙ্গে আমাদের মূলনীতিসমূহ যে পর্বে আমরা আলোচনা করেছি সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছিল যে সৃষ্টির সঙ্গে আল্লাহ মহামতালার কোন সাদৃশ্য বা তাসবি স্থাপন করা যায় না কাজে এই হাতিসের অর্থ কি ওলামা একরাম এখানে ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন এই কথাগুলোর মাধ্যমে আল্লাহ তার নৈকট্য এবং ভালোবাসাকে বুঝিয়েছেন অর্থাৎ সেই কথাগুলোর অর্থ হল বান্দা এমন কিছু দেখবে না তার চোখের সাহায্যে যেটা আল্লাহ নিষেধ করেছেন সে কানের সাহায্যে এমন কিছু শুনবে না যেটা আল্লাহ সুবাহ নিষেধ করেছেন কিংবা তার হাত দিয়ে এমন কিছু ধরবে না বা পা দিয়ে এমন স্থানের দিকে সে যাবে না যেগুলো আল্লাহ সুবাহ পছন্দ করেন কিংবা নিষেধ করেছেন বরং তার হাত পা চোখ কান এই অঙ্গ সে ব্যবহার করবে আল্লাহ নির্দেশিত পথে এবং আল্লাহীয় কাজে এটি হচ্ছে এই কথাগুলোর অর্থ এবং আল্লাহ ভালোবাসা লাভের একটি উপায় কাজেই আল্লাহ সুহামাতলা যে সরিয়া আমাদের জন্য নির্ধারণ করেছেন সেটাকে মেনে চলা এবং আনুগত্যের মাধ্যমে ইবাদতের মাধ্যমেই আল্লাহ সুহামতাল্লাহ ভালোবাসা লাভ করা সম্ভব আরেকটি হাদিসে এসেছে জনৈক ব্যক্তি তিনি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং জানতে চাইলেন ইয়া রসুল্লাহ আমাকে এমন একটি কাজের কথা বলে দিন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবেন এমনকি মানুষও আমাকে ভালোবাসবে সুতরাং বান্দারাও আমাকে ভালোবাসবে এবং যিনি রব সেই সুমহান আল্লাহ সুবাহান হুয়া তাহালা যিনি আল ওয়াদুদ যিনি প্রেমময় যিনি ভালোবাসার উৎস তিনিও আমাকে ভালোবাসবেন রসুল্লাহ সালাইস্লাম তিনি বললেন দুনিয়ার প্রতি আগ্রহী হবে না দুনিয়ার প্রতি অনুরাগী হবে না তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন আর মানুষের কাছে যা রয়েছে সেগুলো পাওয়ার ব্যাপারে আগ্রহী হবে না তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে দুনিয়াতে কি রয়েছে দুনিয়াতে রয়েছে আমাদের পারস্পরিক মানবিক সম্পর্ক রয়েছে আমাদের বাসস্থান রয়েছে আমাদের অর্থ সম্পত্তি আল্লাহ তাওবাতে উল্লেখ করেছেন যে মানুষ দুনিয়াতে আটটি বিষয়কে অনেক বেশি ভালোবাসে কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনটি বিষয়ের প্রতি ভালোবাসা সেই আটটি বিষয়ের থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সেই ভালোবাসা চিন্তা এবং উদ্বিগ্নতার কারণ আলোসুভ বলেছেন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 আপনি তোমাদের কাছে যদি তোমাদের পিতা তোমাদের সন্তান তোমাদের ভাই তোমাদের পত্নী বা স্ত্রী তোমাদের গোত্র বা আত্মীয় স্বজন তোমাদের অর্জিত ধনসম্পত্তি তোমাদের ব্যবসা যেগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তোমরা করো এবং তোমাদের বাসস্থান যাকে তোমরা পছন্দ করো এই বিষয়গুলো অর্থাৎ এই আটটি বিষয় যদি আল্লাহ তার রাসুল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে অধিক প্রিয় হয় তাহলে আল্লাহ বলেছেন তবে তোমরা অপেক্ষা করো আল্লাহ তোমরা অপেক্ষা করো আল্লাহর বিধান নাসা পর্যন্ত এবং আল্লাহ ফাসেক সম্প্রদায়কে হেদায়ত প্রদান করেন না আল্লাহ সুহাম যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন সমস্ত সৃষ্টি জগৎকে সেই বান্দার প্রতি ভালোবাসায় উৎসাহিত করেন এবং তাদেরকে ভালোবাসার নির্দেশ প্রদান করেন অপরদিকে আল্লাহ যখন কোন বান্দাকে অপছন্দ করেন ঘৃণা করেন তখন সমস্ত সৃষ্টি জগৎ তাকে ঘৃণা করতে শুরু করেন আল্লা সুবাহাল্লাহ যিনি আল ওয়াদুদ তিনি কোরআনে বলেছেন যারা ইমান আনে এবং আমলে চলে বা ভালো কাজ করে সৎকর্ম সম্পাদন করে অতীরেই আল্লাহ তাদের জন্য ভালোবাসা প্রদান করবেন অতীরেই রহমান মেহেরবান আল্লাহ তাদের প্রতি ভালোবাসা প্রদান করবেন সুতরাং যিনি আল্লাহ যিনি আল আদুদ যিনি মমতাময় যিনি প্রেমময় সেই আল্লাহ সুহানতা আল্লাহ আর রাহমানের ভালোবাসা পাওয়ার উপায় হচ্ছে ইমান আনয়ন করা এবং ভালো কাজ নেক আমল সম্পাদন করা রাসুল্লাহ সাল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন যখন কোন বান্দাকে ভালোবাসেন তখন তিনি প্রধান ফেরেস্তা জিব্রাহীল আলাই্লামকে ডাক দিয়ে বলেন আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো সুতরাং প্রধান ফেরেস্তা জিব্রাহীল আলাহিসাল্লাম তিনিও তাকে ভালোবাসতে শুরু করেন এবং আসমানের বাসিন্দাদের মধ্যে তিনি ঘোষণা প্রদান করে দেন যে অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো এরপর সমস্ত আসমানবাসী তাকে ভালোবাসতে শুরু করে এবং সমস্ত দুনিয়ায় ওই ব্যক্তির জন্য ভালোবাসা মঞ্জুর হয়ে যায় এভাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আর যখন আল্লাহ কোনো বান্দাকে ঘৃণা করেন তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন আমি অমুককে ঘৃণা করি কাজেই তুমিও তাকে ঘৃণা করো এরপর জিব্রাইল তাকে ঘৃণা করেন এবং সমস্ত আসমানবাসীদের মধ্যে ঘোষণা করেন যে আল্লাহ অমুক ব্যক্তিকে অপছন্দ করেন ঘৃণা করেন সুতরাং তোমরাও তাকে অপছন্দ করো এরপর সমস্ত আসমানবাসী তাকে অপছন্দ করতে শুরু করে এবং দুনিয়াতেও সেই ব্যক্তির জন্য ঘৃণা এবং লাঞ্ছনা ইত্যাদি বিষয়গুলো মঞ্জুর হয়ে যায় কাজেই আল ওয়াদুদ যিনি ভালোবাসার উৎস সেই আলস ভালা অর্জন করাই হচ্ছে বাকিদের কাছ থেকে সমস্ত সৃষ্টি কাছ থেকে ভালোবাসা লাভের উপায় ভালোবাসা লাভের আরেকটি উপায় হচ্ছে রসুল্লাহকে অনুসরণ করা তার আনুগত্য করা কেননা রসুল্লাহ সাল্লাহামের আনুগত্য করার মাধ্যমে মূলত আল্লাহ সুবাহনাহাত আনুগত্যই করা হয়ে থাকে রসুল্লাহ সাল্লাহামকে বলার জন্য নির্দেশনা প্রদান করে আল্লাহ সুবাহুরআনে বলেছেন হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো আমাকে অনুসরণ করো আমার আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের ভুল ত্রুটি অপরাধগুলো ক্ষমা করে দেবেন রাহিম আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল তার ভালোবাসা পাওয়ার একটি উপায় হচ্ছে রাসুল্লাহ সাল্লামের আনুগত্য করা এবং অনুসরণ করা তিনি যাদেরকে ভালোবেসেছেন তাদেরকে ভালোবাসা তিনি যাদেরকে অপছন্দ করেছেন তাদেরকে অপছন্দ করা এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা আল্লাহ এবং তার রাসুলের প্রতি ভালোবাসার এই বিষয়টি ইমানের সাথে সংযুক্ত কাজে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় রাসুল উস্লাম তিনি বলেছেন যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে দান করে এবং আল্লাহর উদ্দেশ্যেই দান করা থেকে বিরত থাকে খরচ করে আল্লাহ উদ্দেশ্যে খরচ করা থেকে বিরত থাকে আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহর উদ্দেশ্যে এসে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্যেই সে বিদ্বেষ বা শত্রুতা পোষণ করে এমনকি বিয়ে শাদী করে আল্লাহর উদ্দেশ্যে সেই ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করল জন্য সেই ব্যক্তি তার ইমানকে পরিপূর্ণ করল আরেক হাদিসে দীর্ঘদুয়সুল্লাহ সাল্লাম তিনি নিজেও এই দোয়া করেছেন এবং আমাদেরকেও শিক্ষা দিয়েছেন দোয়াতে রাসুল্লাহ সাল্লাম তিনি বলতেন আল্লাহু নুহিবু বিহুব্বিকা মান আহাব্বাকা হে আল্লাহ তোমার ভালোবাসার কারণে আমরা তাদেরকে ভালোবাসি যারা তোমাকে ভালোবাসে এবং তুমি যাদের প্রতি শত্রুতা পোষণ কর আমরাও তাদের প্রতি শত্রুতা পোষণ করি যারা তোমার করে। আবু আবুদাবুদের আরেকি হারিসে রসুল সাল্লাম তিনি বলেছেন আফদাল আমাল বা সর্বোত্তম আমল হচ্ছে হুব্বু ফিল্লা ওয়ালুগুদুফিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করা সবশেষে আমরা আল্লা সুহামতআলার কাছে দোয়া করছি যিনি আলোয়া দুধ যিনি ভালোবাসার দানকারী যিনি প্রিয় ভাজন যিনি নিজে ভালোবাসার উৎস এবং ভালোবাসার যোগ্য সেই আল্লা সুহামতআলা যেন আমাদের অন্তরকে তার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ করে দেন যে কাজগুলোকে তিনি ভালোবাসেন সেই কাজগুলো করার মাধ্যমে যেন আমরা আল্লাহাম তাল্লাহার ভালোবাসা অর্জন করতে পারি এবং যে যেই কাজগুলোকে আল্লাহমতআল্লাহ অপছন্দ করেন সেগুলোকে পরিহার করার মাধ্যমে বর্জন করার মাধ্যমে এবং সেগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা লাভ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাহিম ও ودুদ তিনি গাফুরুল ودুদ তিনি মেহেরবান তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল তিনি প্রেমময় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে তার ভালোবাসার যোগ্য বান্দাদের মধ্যে আমাদের সবাইকে শামিল করুন ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন রেডাস মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন